আসসালাম আলাইকুমুল্লাহ আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ওলামাই কালাম উপস্থিত সমবেত মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থান শ্রদ্ধের মহাবল আমি আপনাদের সামনে পবিত্র এই আয়াতের মধ্যে মহান আল্লাপা প্রথমে বলেন নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে একজনকে রসুল প্রেরণ করেছেন রসুল মুমিনিন টেলিগেন থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সকল নবীর মানুষের আর বিশ্বাস নবীরা মানুষ ছিলেন নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না সে আহলে সন্নত অল জমাতের আকেদার ভিতরে থাকবে না সে বাতিল সে ভণ্ড এখন প্রশ্ন হইতে পারে মানুষ কইলে তো আপনি দাম কমাই দিলেন মর্যাদা দিলেন না যে বলে মানুষ কইলে দাম কমে এক বলছিলেন আমার মুখে কথা শুভ হয় না এক বুঝুর বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে আসলে সে নিজে মানুষ হয়েছে না আর মানুষ কাকে বলে সে চিনে না আমার কথা বুঝেন কিনা এই কারণে বলে মানুষ কেলে দাম কমে মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এখন যদি কেউ বলে মানুষ কেলে দাম কমে যায় আল্লাহ বলতেছেন বানানোলা তিনি বলতেছেন মানুষের ইজ্জর সম্মান বেশি যে বলবে মানুষ করে দাম কমে তাহলে তারা কি বলবেন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ নিজে বলছেন লাকাদ্রম না বানি আদাম যে সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না আখেরাতের দৃষ্টিতেও এক সমান না বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি উনি কি মানুষ না হট্টু ধরে বলেন আর জুতার যে কালি দেয় ঠিক না তার যেমন শোক দুইটা প্রেসিডেন্ট ওর শোক দুইটা তার যেমন পাও দুইটা প্রেসিডেন্ট পাও দুইটা হ্যাঁ যেমন বিয়া করছে প্রেসিডেন্ট বিয়া করছে কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান দুনিয়ার দৃষ্টিতে সকল মানুষ এক সমান পাথর রেল লাইনের কিনার ও বসায় না রেল লাইনের কিনার হাতর দেয় না দেখছেন না এরা তো জাতিতে হাতর আর কাবাগরের কুনার মধ্যে একটা হাতর আছে হাতর নাই না হালাল হয় নিয়ত যদি সহি হয় আর যদি কেউ কাবাগড়ের ওই পাথরের চুম্বন করতে পারে তাহলে তার গুনারে চুষ্যার একা তার দুধের মতো সাদা করে তাই বললে রেল লাইনের কিনার ফাঁথর যদি জুড়ে ঠুলের মধ্যে মারেন তাহলে আর বিশ্ব হলেন আফ পাথরের মতো মানুষ মানুষ কেলে সব মানুষ এক সমান না ফাথর কেলে যেমন সব পাথর এক সমান না স্বর্ণকারের দোকানে যাবেন একটা পাথর আছে আপনি বলবেন আমার এই আমার ছেলে দুবার স্বর্ণ পাথর গা দিয়া হয় এই ল্যাকসারে কাম হবে না ভেজাল কেন এটা কষ্টিগত গা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাটি এটা যেমন নির্ণয় করা হয় সাহাবাই কেরাম হলেন কষ্টিক পাথরের মত আমরা হক যেরকম রাজার বাগিও হয় আমরা হক আট রসিও কে আমরা হক আমর সঠিক যেরকম ঠিকা প্রত্যেকে দাবি করে সঠিক তোমার লেকচারে সঠিক হবে না যদি দেখা যায় কোষ্টি পাথরের মতো প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নত জমাতের আকিজা আমাদের দেশে অনেক আহলে সুন্নত জমাতের ব্যানার লটকায় আসলে ভিতরে ভিতরে আহ না হলে সন্না সালা আসলে তো সুন্নত না মুস ও মাথার মধ্যে রাখছে এর নাম দিছে আহলে সোনা একটি গাছের তিনটি ডাল কোন ডালে হলো আলে শুননা এটা তো আলে শুননা না আলে বেদা জোর কন্টিকা সুতরাং কোন সাইনবোর্ড এর নাম নয় কোন স্লোগান বিশ্বাসের নামে যাক এক পরের কথাটা হইল মানুষ মনে আল্লাহ পাঠাইলেন কেন মানুষের হেদায়তের জন্য মানুষ নবী উপযুক্ত মসজিদের মেনে কাতখামদিকে সরা শুরু করে দিচ্ছে ফসবেও আপনার এমন দরাদশা টনটনি শুরু হয়েছে এখন কি আপনি মসজিদে যাবেন না ফসাবে যাবেন নামাজ করবেন খালি খালি চিপাইয়া কোন এমন কিছু করে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে আগে পেশাব শরীফ ওজু করে জমা যদি তুমি লাগান না পাও ফের তারা জমাতেদের মধ্যে তোমার নাম লেখে নেবে কারণ আমি রসুল বুঝি বাড়ি পেতর আসে খেতে পারেন নাই ঘরে ঢুকছেন বেগম সাহ আপনার সামনে কই মাছ ভাজি করে এখন মূলার শাক কাঁচামরিষ ক্রিকেট থাকছে ধন্যবাদ আবার সালাদ বানিয়ে দিছে অনেক জাতের আইটেম শাক সবজি আর আপনি সারাদিন ক্ষুধার্ত খাওন খুব চাচ্ছে মনে এমন সমস্যা যায় পাশের মসজিদে খাদখা মন্দির এখন আপনি খাবেন যাবেন যদি নবী আমাদের মধ্য দিকে না হতেন তো বলতেন খায় না খাইয়ে মসজিদে যাও মসজিদে যাও আমার ফেরে খিদা খিদা মসজিদে যা তো মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন ফেটে পড়ে খিদা বার বার নামাজের মধ্যে খালি কৈমাস এই জন্য আল্লাহ আল্লাহ নামাজ বানাও আর তু ধরে বলেন নামাজ কে খাউন বানায় না আলহামদুলিল্লাহ গোলাবুল আলমিন আর আছে। সব যদি ইন আত্মাই না করে আপনার কাছে মনে করবে যে চুরা বাকা শুরু করে দিচ্ছে সারবার নামাজ খাওন খাওন হয়েছে আল্লাহ রসুল বলেন নামাজ কে খাওয়ান বানায় না যদি জানা ছিল আপনার নামাজ জমাতের মধ্যে লেখা হবে বুঝেন তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন আমরা ছোট সময় দেখছি বক শিকারি বক বক বুঝেন বক শিকারী একটা বককে ধর প্রশিক্ষণ দেয় এটা ভালো করে আদর আপ্যায়ন করে তার এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার কাউবা দিয়ে বক ধরা যাবে না বক ধরতে গেলে যেমন বকের দরকার কুরার শিকারীরা কুরা ধরতে গেলে যেমন একটা কুরা দরকার হবে মানুষকে যদি হেদায়াত করতে হয় মানুষ নবির দরকার জিন্নাত্মবি কারণে কোরআার শিকারি একটা ফিনজিরার ভিত্তে কেউ লুকায় আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে লাঠিটা দিয়া লুকিয়ে দেখে বকটারে নাড়ায় সে লুকাই আল্লাহ বলেন কে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা কন্যা এখন লক্ষ্য করেন উদাহরণটা বললেই বুঝতে সুবিধা বক শিকারীর হাতে যে বক আর আছে। কি বেশ কম? গুলো মালিকের প্রশিক্ষণ অর্থ নয় জঙ্গলি বক আর তো ধরে কবিরা বললেন আল্লাহ প্রশিক্ষণ কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয় হাঁটু রেখ রশি দিয়ার লাঠি সাথে বান্দা লাঠি দেওয়ার নাড়ায় যুগ শত্রু আছে রশিরে কন ঠিক আছে আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোন সম্পর্ক নাই সম্পূর্ণ বিচ্ছিন্ন চঙ্গল দিয়ে আঘাত করে তখন দেখা যায় রক্তাক্ত হয় কিন্তু এরপরে প্রশিক্ষণ প্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তার মালিক বুঝায় আম করে ফেলেছে কিন্তু আপনার কাছে না কেউ পাথর মেরে রক্তাক্ত করেছে কিন্তু নবীরাও পরিষ্কার জানায় দিয়েছে রক্তাক্ত করতে পারো আর উল্লাশার না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ ঘন্টা অনুগ্রহ করছেন কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তার লেগে দাঁড়া এই আয়াত কি আল্লাহ বলে اَوْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ اللَّهُ اللَّهُ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ رَسُولُهُ الرَّحْمَتُ لِلْعَالَمِينَ رَحْمَتُ لل... لِلنَّاس رَحْمَتُ لِلنَّاس রসুল রহম এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে স্নান করছেন আর এক আয়াতে তো বোঝা যায় সকলের জন্য নবী রহম সকলের জন্য তুই আল্লাহর দয়া সকলের জন্য তুই আল্লাহ একজাম্পল উদাহরণ বুঝতে হবে উদাহরণ আসমান থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টিকেও কোরআন রহমত বলছে কম ঠান্ডা ঠান্ডা বাতাস কন না আর বৃষ্টি না দেখলো আমরা এইখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে বুঝলে কেমনি বললেন বাতাসটা ঠান্ডা লাগে দূরে কন আল্লা কোরআনে বলেন বাতাসে আয়া সংবাদ দিয়া যায় রহমত রিমেন্টের কোন ঠিক আর ক্ষেতের মাটির জন্য রহমত কিন্তু ফাতরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না সাফ হয় না বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইলো তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হইছে কি না গিলে এই গ্রহণ না করার কারণে ফা স্থায়ী কোনো হোকা হয় কিন্তু হালকা কিছু হোকা রয়েছে পরিষ্কার হয়েছে কম বুস বিলাই কিল্টনী এরা হইল ফ রসুলের দ্বারা এরাও উপকৃত কিন্তু এর কারণ হইল মূলে বিশ্বনী বিশ্ব নবী যে দুনিয়াতে আসতেন আমরা ইমানের মত দৌলত পেতাম না ইমান পর্যন্ত আল্লাহ খাওয়াইতেছেন মূলে গিয়ে দেখা যায় বিশ্বলবী বিয়াবাড়িতে যা কিছু আয়োজন করা হয় উ কার সম্মানে আর একটু বলেন কিন্তু যার ও খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না ভাগ করে জোরে কোনটুক কিনে যার ও খাইছে তারই হয় মানে গালি দিছে সুযোগ পাইলে কার সম্মানে খাচ্ছে কারণ তারা স্বভাব হইল কুকুরের স্বভাব যে নবীর সম্মানে খায় সেই নদীকে তঙ্গিবাদ এবং সন্তালি দেয় এই নবিরই কন্ত্রাসী জঙ্গিবাদ করে ব্যঙ্গচিত কুকুর আর এর সাথে একটা মিল আছে বললো আর তো ধরে কুনিয়া জি আল্লাহ রসুল বলেন পৃথিবীটা মরা জানোয়ার মৃত যারা আল্লাহ রসুল বলেন কুকুরে বলেন মহাদাম এক ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন মরা জানোয়ার কিছু দু কুকুরই খায় শিয়ালে খায় না শুকুনে অত খায় শিয়ালে খায় শুকুনে খায় শুধু কুত্তা রেখে কেন বলে না হইল শুকুনে দিনের বেলা আসে রাত্রে তার জায়গায় চলে যায় বাড়ির কথা বলে না করে দেখবেন শিয়াল রাত্রের বেলায় আসে দিনের বেলা আসে না জানুয়ার আছে কুকুর যেই হবে মৃত জানোয়ার পেরেক মালিকের কথা বলে যায় বাড়ির কথা বলে যায় যার দুনিয়াতে তারা কাপের রাগ বিশ্ব নবীর দ্বারা উপকৃত হয় কিনা এটা কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী আর একটা ধরে বলেন যে কাপেররা সাময়িকরা অস্থায়ী উপকার হবে কাপের রা ফরে কালেও অস্থায়ী উপকার বলবো একটু ধরে কান মাঠ এই গাদিপুর মাওনাশ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন এখান থেকে উঠে এখানে উঠবেন আরেকটা হবে না ট্রাক দিয়ে আপনাদের কার্লাই দেওয়া হবে না এইভাবে সব পাহাড় যখন লেবেল করে ফেলবে এই পৃথিবী একবারে ছোট হবে না অনেক বিশাল বর্তমান কাবাগড় যেখানে সেখানে হবে আল্লাহ সাব যখন এই মাঝে উঠবে তখন দেখবেন এই জমিন আর মাটি নয় তামা হয়ে গেছে কেন তামা হয়ে গরম হয় বেশিক লোহা তামা মুনিয়াম টিন এই জাতীয় জিনিসগুলো এই হবে জমিন যখন তামা হয়ে যাবে গরম পা রাখা যায় না সূর্যরা যে সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আল্লাহ একটা সলা দেয়ারা দাম লাগায় মরাইয়া এই কালী যদি লম্বা হবে আল্লাহ বলেন মাতার সূর্যের মাঝখানে এতটুকু ভাত থাকবে গরম কম লাগবে না অনেক বেশি বর্তমানে বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো সত্তর গুণ বাড়ায় দেওয়া গরম খুব কম লাগবে না অনেক বেশি অপরদিকে জাহান্নাম সাত তবক জমিনের নিচে আছে সাত তমক জমিনের নিচে রাখা সেখান থেকে আল্লাহ বলবেন ফেরস্তাদেরকে টাইমের মাঠে দুদক নিয়ে আসো বলবেন জাহান্নামকে টেনে আনো আল্লা আশাব আলী থালি রহমাতিদের রশ্মিলা গানে এটার কামান্ডিং অফিসার আর এক একজনের অধীনে সত্তর হাজার করে আর কত বড় তখন বয়ান দেওয়ানোর টাইম আমার নেই বড় হেরাস্তাজে যাহান নামের বড় যিনি উনি কত বড় হবে একটা কিতাব আছে আমার কাছে এর নাম হইল ফেরস্তম কাজিব এই কিতাবের মধ্যে আনছেন যে মালে হইল যে উনি সারা জাহান নামের প্রধান নামের সংখ্যা যত হবে জিন্না তার মানুষ মিলেয়া তত সংখ্যায় ওনার দুই হাতের আঙ্গুল হবে আরো আসতে বলেন মহিলারা শুনে নিন্ত সংখ্যা যদি আঙ্গুল হয় আল্লাশের কোনো না তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী তদাবাদী হও যার নামের ফেরাসটা ধরতে গিয়া দুই আঙ্গুল লাগাবে না এক আঙ্গুল লাগাবে এখন এইভাবে দইরা জাহান নামের দিকে যখন ঢিল মারবে সত্তর বৎসর পর্যন্ত করতে হিসাব এরা করো যাক সবে মিললে জাহান নামের অসিদ্ধ কিন্তু জাহান নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে ক্ষুদার্ত বাগের না হুঙ্ দেয় দাতে দাঁতে গা লাগায় কাট কাট খুসায় জুমুন ফেটে যাবে আদৌ তামাই গিয়াজু মিলাম ফেরাস তেরার দইলে আটকায় কিন্তু আটকালে কি হবে আমাদের দেশে যারা বড় সার ভালো সার তো সার হ্যাঁ মালিকের রসিদ ধরে রাখলে দেখবেন মালিক অটোমেটিক যায় না জাহান নাম যখন টান দেয় উনিশ এক এক জনের অধীনে হাজার করে সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছি রে মানুষ আমার খাবার লক্ষ লক্ষ বৎসর ধরে আমি ক্ষুধার্ত খাবারের অভাব নাই বোধ বড় না রশিদা ছেড়ে দিঠে সবগুলো খাওয়ন খেয়ে ফেলি আল্লামা মূর্তি সবই তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিব্বা বেরোছে গ্রাস করার জন্য কি অবস্থা তখন বলবে উন্নতের দরকার নেই আমার গৌজকে তোমরা বলবে আল্লাহ মুহুর লাগতো না আমার এ বাসাও আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য আল্লাহ আমি আল্লাহর কোনো মতে কথা বলব না هو الملائكه لا يتكلمون الا من اذن له الله اكبر ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কৈশত যা ইচ্ছা তা করছতাম টি এখন বলার নাম কথা আমাদের নাবিক বিশ্ব তিনি তখন বলতে থাকবে ওমতিমতি সিনা তিনি তখন বলবেন আল্লাহ তুমি তো বিচার প্রতীক আন তার রাবুল আর আমিন তুমি তো সকলের পাল্লেওয়ালা আন তার তুমি আসমান জমিনের মালিক তুমি চিরঞ্জীবী তুমি নিজে কায়েম চলে সকলকে কায়েম তুমি রেখেছ আল্লাহ তুমি যদি আমাদেরকে হার দাও আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মনি মনি দিলে গুলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা এমন ভাবে প্রশংসা শুরু করবে বিশ্বনাদীর জিন্দগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন না আল্লাহ আমি ডাকলি জি মা ওঠান শুনে আমি আল্লা হয়ে গেছে আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম আপনি কথা বলেন সব হাস মাঠে দাঁড়ায় নিছে তামার জমিনে সূর্যের নিষে কত দিন একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে আমার কথা না আল্লাহ কুরআদারুহু খান এক হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন দাঁড়ায় এখানে নমরুদ আছে আমিও আল্লাহ রা আলামী শখ টের দাঁড় করে রেখে দিয়েছেন কোন বৎসর চিন্তা করছেন বিষয়রা এখন টানাটানি যদি তাহে তখন ভাবে নাই এখন কিভাবে কোর্ট কাছারিতে টানা একটা দেলাপ তো যখন হাসর বাসিরা বলবে একটা হায়সালা হয়ে যাওয়া বলা দেব কিন্তু কথাটা বলবে কেসালা করেন সব আপনার নাম রা আপনার আব্বা তো আপনার নাম রাব্বা মানে কি করা একটু কন্যা বিচারবার মা শরীফ আসছে মুসলিম শরীফে তখন বলবে ইতু নুহা তোমরা নৌ নবীর কাছে দাও নৌ নবীর কাছে কি আপনি না প্রথম নবী আপনি একটু মেহরবান বিচারটা ই কথাটা আল্লাহর কাছে বলেন নৌ নবী আমি মাপষাই কেন বলে আলু উল্টা আমার জিজ্ঞাসা করে যে হাজার হাজার মানুষ মরলো তোমার ছেলে যে মরে এই সময় মাসে লেগে আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিচ্ছেন ছেলে কোরবানি করছেন হ্যাঁ যদি উনি তো কুরবানি করিছে কোরবানি ওইসে না এটা হলো ভিন্ন উনি তো করি সব ডাক্তার এখন আপনি কোরবানি করছেন আপনি অনেক কিছু আপনি বলেন না ইব্রাহিম নবী বলেন আমি আল্লাহরে কেন মুসলমান মিশা কথা বলতে পারে না কিন্তু মিশাওনা আবার একটা শব্দের দুইটাও অর্থ হইতে পারে ইমন কথা বলা যায় এমন কথা বলা আছে। যেমন সিদ্দিকা করেন হিজরতের মুসলমান মিথ্যা বলতে পারে না তাই তিনি বলেন হু আর তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান দেখেন একগুলে দুই শিকার এদের দুইটা অর্থ একটা অর্থ হইল যে দুনিয়া হয়তো আরব দেশে এক জায়গার থেকে আরেক জায়গা গেলে একটা আমার বেহেস্তের পদ দেখা কথা বুঝেন না ও ইব্রাহিম আলীক ইসালাম উনি যে বলছেন উনার ওয়াইফরে বোন জাহেম তার রাষ্ট্র এর লাগে তিনি বললেন উনি আমার বোন আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই আমি ভাই পরিশোধি এটা কোন দৃষ্টিকোণ থেকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার একজন বড় আলিম ছিলেন ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লা আলাই যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল উনি বিয়ে করছেন উজানির কারী ইব্রাহিম সাহেবের মেয়ে তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য ছেলে যজ্ঞ কিনা তা এই প্রথম প্রশ্ন মানে আমরা দেশে তো আমরা আগে আগে গ্রাম অনেকটা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা তখন প্রশ্ন করতো তো একটার লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়ে এসে ওই সময়ে তো লোকটারা জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি সেরটা গুরুর করা ঠেক তুই উনি বলেন সাতটা গুরুর আড়ারো রাটে আমি সকলে শুনলাম আপনি পরীক্ষা দিয়েছেন আর সাতটা গুরুর আড়ার ট্যাংক না এই ছেলের কাছে চলো যাই তুই কি বললে ব্রেঞ্জ মাস্কর্শ ব্রেঞ্জি মাস্কর্শ সাতটা গুরুর কড়া ট্যাঙ্কিটা না বলতে পারবো না মেট্রিক পরীক্ষা দিয়েছি না বুঝলে সাতটা গুরুর তুই আড়ারোটা করে কেন তো সাইট সাতটা গুরু ষোলোটা আর আমার মতো একটা এই জাতীয় আগে প্রশ্ন করতে গিয়া আর দাদা দ্বারা কিছু ফোন দিতে একটু প্রশ্ন ন্যায় মিন কোন সুরাই নয় মিল বলেন না আব্বা আমার মার স্বামী হয় কিন্তু ফক্স বাঙ্গাল আমার তুলাল সঙ্গে সঙ্গে জবাব দেয় বাই হয় উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয় উনি বলেন কেন তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছেন আমি কোরআন আদেশের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইনামাল মমিন মমিনে ভাই ভাই আব্বা মমিন ইমান ইব্রাহিম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেসলাকালিক কথা বলছি দেখারে আমি পারবো না তোমরা যাও মোশারবির কাছে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোকের ধাক্কাতে মারিটা সব আমাকে যাও আমার উন্মত লাগতো না আমার তোমরা যাও ঈসানবীর কাছে ঈসানবীর কাছে আসার পরে আমিও পারবো না তুমি আমার ছেলে বললেন না তো এটার জব আমাকে দিয়ে যাও ফুটবলে চিলকের দিকে আমি আটকা পরে যাই আমি পারবো না তবে তোমাদের কয়েদ তোমরা যাও বিশ্ব নবীর কাছে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছ এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে তখন শুরু দিচ্ছে বিচারটা আরম্ভ করেন আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না নবী সুবারিশের কারণে তখন দেখা যাবে দিসের মধ্যে ছয় ঘন্টাইছে না হাদিসের মধ্যে আসছে নিষ্পূর্ণ হার এটা হিসাব করিয়া ছয় ঘন্টা আমরা রেডি করে দিলাম আরকি তাহলে বোঝেন না নিষ্পূর্ণ দিন অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত ডুবার পরটার নাম লাইন তো এই লাইন আর নাহার মিল্লা হলো চব্বিশ ঘন্টা তো দিনের রাইতে তো শুরু বড় আছে না সব গড়ে হিসাব করলে ক ঘণ্টা করে বারো ঘন্টা দিন বারো ঘন্টা ওই লাইন বারো ঘন্টা সব মিল্লা চব্বিশ ঘন্টা তাহলে নিষ্প নাহার যদি হয় তাহলে বারোরে অর্ধেক করলে কত হয় ছয় ঘন্টার ভিতরে হিসাব শেষ বলেন কেমতের কঠিন ময়দানে আবু জাহিল্য হইছে নি এই জন্য বৃষ্টি বি আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয় স্থায়ী উপকার হয় না এই কাপড়ের মতো আসমান থেকে যখন বৃষ্টি পরে সিমেন্ট যদি তাকে বাইরে বৃষ্টি পড়লে তাকে না প্রথমত নরম হয় এটা বুঝেন না কেন সিমেন্টের মধ্যে ভানি দিলে গল্লা দেয় হাওড়া করে গলাদায় কিন্তু ফরে শক্ত হয় ফরে হয়। আগে বালা আসছিল আগে চল হউডান শক্ত হয়ে গেছে এক দৃষ্টান্ত হইল মুনাফিকরা বলেন এবং সারে না রাখা দেয় এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয় এর দৃষ্টান্ত নইল মুমিনের আর কোরআনে যাতে মুমিন কিসে এর অধিকাংশ মোহাসিনে কেরামের রায় সাহাবাই কারাম কারণ এর প্রথম নিস্তা প্রথম এর ইয়ে হইল কারাম টনু ফিরাইতে পারছে না এত বড় শক্তি ফিরাইতে না কিন্তু মদিনায় একবার টর্নুডু আসতেছে উমর যখন জানতে বললেন টর্নুডু আসতেছে দৈরা মাঠে গেলেন আর টু জোরে গলনা উমর রাতিয়াল্লাহ কোন সামনে যায় টনুরু হিসে যায় উনি সামনে যায় টনুরু হিসে যায় এখন এইভাবে নিতে নিতে এক জঙ্গলের দিকে পাহাড়ের দিকে জনগণের বস্তি আর আমলা না করিয়া পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে কি পরিমান দামি হয়েছে উচ্চেন তখন বিষয়টা কেন রসুল কে তারা গ্রহণ করছেন করার মত খেতে রুটি সবই তেল দিয়া আচ্ছা না বড় ধর একটা কোনো বুকের সুটে তো সাবাই গিল্লা খাই নিলেন শেষ হয়ে যাবে ওনাকে কে বলবে পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায় পর্যাপ্ত মহন গুস্ত পাওয়া যায় জৈতুনের তেল দিয়া না খাইয়া গুস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো এই কথাটা বলতে ভাই এই রাস্তা দিয়ে শয়তাম যায় না উম যায় এই কারণে তাবিজের কিতাবে একটা যারা ভয়াবহ দেখে যদি লেখক হ্যাঁ আর খারাপ সমন দেখত না মিস্টার ইবল কে বলবে সকলে মিললে হয় উনার মেয়ে কে বলি যদি ওনার সকলে কইয়া হাইছি আপনার আব্বা রে গিয়ে এখন দেশে গম অভাব নাই গুস্তের অভাব নাই এখন খাইলে কোন সমস্যা না অসুবিধা কি তুই উনি কি দেশের স্বার্থে জনগণের সাথে ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায় পাওয়া যায় একটু খাইতেন যদি ওমর কান্দা শুরু করতে আবাহ কেন মা জীবনে কোনো দিন কল্পনা করি নাই তোমার কাছ থেকে এই কথা আমি শুনলো তুমি না বিশ্ব রবির আদরে অমা তুমি বলো আমার নবী খান হে আব্বা আমি নিজে দেখেছি বিশ্বরবি জবের রুটি জৈতুরের তেল দিয়ে খেতেন মাগাল কেন তারা নদী গ্রহণ করেছিলেন সঠিক ভাবে এই কারণে তারা দুনি এবং আগেতেও দামি সুলবলের জান্নাতির ভিতরে গেলাম সুন্দর বালাখানা দেখে আকর্ষণ হয়ে গেলামি পাথর কারুকার্য রসুল এক কদম দুই কদম বিল্ডিং এর দিকে যায় ফেরাস্তারা বলেন ঘরটা কার জানেন রসুল বলেন কার জন্য বানাইছেন আল্লাহ কয়েক আরবির জন্য রসুল বলেন আলা আরবি আমি তো বুড়ো হয়েছি না চলে না নামটা বলো না কার জন্য কুরাইসি আরবি যুবক সবাব এইগুলা বলো বলো তার নাম কি নাম জানো না তোমাদের নাম বলে না আল্লাহ বুঝলে হ্যাঁ আল্লাহ আলান করে দিয়েছেন জন্নতির ভিতরে ও জন্নতের খাদা আমি রসুলকে মমিন রসুল কে গ্রহণ করে জুনি এবং আখেরাত লাভবান এই কথা আল্লাহ বুঝাবার জন্য বলছেন মোমেনদের উপরে সার অ তারা বলছেন যাক এখন সেই নবীকে চারটার দায়িত্ব দিয়ে ফাইছেন ধরে কোন কয়টা ধরে মধ্যে প্রথম নম্বর কোরআন তেলা থেলাধকারীরাও লাভবান হবে হাদিস হাদিসে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন ইউ কালু নি কোরআনওয়ালা কোরআনওয়ালা হাফিজিল কোরআন কৈছে না হ্যা কোরআন যে টাকা দেয় হ্যাঁ দেয় হ্যা কোরআনওয়ালা যদি তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো এক আমি পড়তাম জানি না ওই সময় অটোমেটিক তুমি পড়তে যান না জবানদের হবে এ করা পড়্তাটি আর চড় তবে এখন দুনিয়ার বুন বুনে ভরা না আমরাও পড়া হাবের সাবরাও পরে আর আমরাও যেই মসজিদে তারাবি হাবের সবরা খুব বুনমন বুনমন হরতালে যায় তার তিল এর সাথে ফর কেনাকুন তোর তোরাতিল ফির দুনিয়া দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার ফরাজ এখানে শেষ হইব বাসস্থানে যে হাতে হবে বলে। একটারে ডাক্তারিলে কি দিব কি হবে বলেন হে ডাক্তার আমার কি হইল হেকিল অনেক ডাক্তার কাপড় বারবার টাইম নেই ব্যস্ত কথা বলতেন না জমা করলো মার্কেট করলো বাড়ি করলো ডাক্তার সাথে কি হইলো মরে যাবে সময় তো শূন্য আর যে আলহামদুস কোরআন আল্ডিং কিনে বড় আসল করবে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা খেলে আল্লাহ যা কোরআন তেলাবাদ তেলাবাদ করো তেলাবাদ তেলাবাদ বুঝো আর না বুঝবো বুঝলে আলহামদুলিল্লাহ বুঝতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু বুঝো না বুঝো সিক আছে একশন ঠিক আছে বুঝতে পারলে কিন্তু না বুঝলে তো হবে না তবে শর্ত দুইটা কথা বলছেন যাদের কিতাব দিছি তারার জন্য এক নম্বর শর্ত হইলো তেলা হক আদায় করে পড়তে হবে সৈশুদ্ধ করে পড়তে হবে আমরা কাজ হয় না গিয়ে যা একটা পড়া রহবা দুল কিরম ভরা পড়লে কাজে হ্যাঁ কষ্ট করে করেন কুথায় করেন। সব আবির সবের ডাবল আপনি বলতে চাই কোথায় কোথায় যদি হরে আমরা আল্লাহ রসুল বলছেন হাবিজে কোরআন টিকা তোমার সব ডাবল সব কিন্তু শুদ্ধ হয়ে পড়তে গোরে আল্লাহ কালামের প্রতি তোমার ইমান থাকতে ওয়নি না থাকতে হবে এক তাহলে করে বুঝে না পরে পড়তে পারে না কই এ মেরেম ওলা সত্য এ মেরেম ওলা মাটি সরে সেই গ্লান্ত দেখে কবরে ফুলের বাগান মেসকে আমরের আল্লাহ তার কবরের জন্ান বানিয়ে গেছে বুঝো আর না বুঝো তে লাগত সব যারা বুঝে না বুঝলে সব নাই তাইলো মুরুক্ষ পণ্ডিতা এর অর্থ আল্লাহ সারা কিন্তু রসুল বলছেন মিম পড়লে কমের পক্ষে তিরিশটা সব পেবে শুল্ক করে কোথাও বুঝলাম না মশা তারা বেলে গাছ টানছিলাম ওই জাহান লাগে না কাজ জায়গা রে তুই যদি সুতরা গাছ সুত্র গাছ বুঝো না বুঝো এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই দেখছি না আজকে কোরআন তলাবাদ বন্ধ করার ষড়যন্ত্র গভীর ভাবে চলছে সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসি নি আসি না আজকে আমরিকাতে যে অবস্থা হচ্ছে আমরিকাতে আমরা দেশ আকাশে তাইকা কাবু দেখ নবীর ইটা উন্নার লেগে পয়সা দেখে লজ্জা হওয়ার কথা ধর আর আমেরিকা থেকে আমি কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে আমরা যখন কোরআন তেলাবাদ করি আমেরিকায় সিলেফির শুরু হয়ে যায় লন্ডন তখন দেখা যায় আর ই বাপরে বাপ কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সুতরাং আমরা বুঝাইয়ে দিতে হবে যত নাস্তিকার ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায় আমরা প্রমাণ করে দিতে হবে সৈলেক তাদের রক্ত দিয়ে হইল কোরআনকে ধরে রাখার জন্য হাত তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই কর্তৃপক্ষ আপনারও যারা সহযোগিতা করছেন আপনাদের দান করুন ছেলে মাদ্রাসা দেন টাকা দেন আমার মাদ্রাসা দিয়েছে সময় সদ্য গোষ্ঠীর মধ্যে মেহলা মূল্লা আর কোন মূল্লা নাই সব যেমন কন্ট্যাক্ট করছে যে হেরা না এর আগে মরতাম না বুঝা যা কথাই রকম এখন ঠিক না আর কালুন তো লাগবো আমরাও আমরাও হবে উল্লা দেখা যায় আমার ভালো লাগে এখন ঠিক সুতরাং আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা দেন সহযোগিতা করেন এই যে আহ্বান রেখে আলোচনা শেষ করলাম রবহাম রুজা আমি সারা জীবনের গোলার পুজো নিয়ে। পর্দার আড়ারের নিয়ে আমি গুণাগার মুসাপির অবস্থায় হাত বাড়াইলাম মেহের বাড়ি করে জিন্দিগীর গুনামাফ করে কত মানুষ গড় থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্যে কাপড়ের কাপড় দোকানে এসে গেছে আগে আগে মেহের মারি করে দাও করে দাও আমাদের যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ অনেক অসুস্থ বেমারি আছেন সেবা করে দাও বিশেষ করে আহ বেলায় তুললেন নোর সাহেব আল্লাহ তিনি আল্লাহ সেবা করে দাও আল্লাহ তাকে বিখ্যাত চাই আল্লাহ সেবা করে দাও আল্লাহ তাকে তুমি আরো দিনের খেদমত করার তো দাও তোমার নবীর হাদিস পাল মতো তো দিয়ে আমিন কবুল করো আয় আল্লাহ যত প্রয়োজন আছে গায়ে বিখ্যাত থেকে ফুলা করে দাও আমাদের পক্ষ থেকে লাখ কুঠি দুরাম সুনার মদিনে পৌঁছে দাও যত উনি মহিনাত দুনিয়াতে আসেন সময় কত রাখি মার করে যাই বলেছি কত রাত গেল আমার মাকে দেই দেয় কবরকে জান্নাতের বগান বানায় যাও আয় আল্লাহ দাদা দাদি নানান শ্বশুর শ্বশুরি ভাই ভারতের বন্ধু বান্ধব যে যেখানে কবরে কমাইয়াছেন সকলের কবরে আজ করে দাও নিচে আল্লাহ মাদের সকলকে মক্কা মদির আবার যদি মরণ দই মানুষের সাথে মরণ দিও আল্লাহরে কবর ربنا تقبل لنا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين برحمتك يا